रहमान इरािम घटना बारोई मार्च रोबार्टाशे फल्गुनर ए दिन पुरान ढाकार साखारी पट्टीते हिंदू धर्मवलम्बी যুবক যুবতী তরুণ তরুণীরা শ্রীকৃষ্ণের অনুসরণে হোলি উৎসব এর অংশ হিসেবে নিজেদের মধ্যে রং ছিটাছিটির একটি খেলায় মেতে ওঠে কিছুক্ষণ পর তাদের এই রঙের উৎসব নিজস্ব এলাকা অতিক্রম করে ঢাকার রাজপথের অন্যান্য এলাকাতেও ছড়িয়ে পড়ে কিংবা ছড়িয়ে দেওয়া হয় এরপর নানা রকম অপ্রীতিকর ঘটনা ঘটতে শুরু করে সেসব ঘটনার কিছু ফুটেজ মানুষের সামনে চলে আসায় ব্যাপক ক্ষোভের সৃষ্টি হয় দেখা যায় যে হিন্দুদের একটি উৎসব ছিল রঙের রং ছিটাছিটির উৎসব এটা আগে শোনা যেত যে তাদের নিজেদের মধ্যে নিজেদের পরিবারগুলোতে নিজেদের মহললায় নারী পুরুষ তাদের মতো করে তারা রং ছিটাছিটি করতো কিন্তু গত কয়েকদিন আগের এই উৎসবে ইচ্ছা করে আচরণে অভিব্যক্তিতে এটা মনে হয়েছে যে ঢাকার বিভিন্ন সড়কে রাজপথে রং ছিটাছিটির আয়োজনটা ছড়িয়ে দেওয়া হয় এবং বিভিন্ন রকমের অপ্রীতিকর ঘটনা ঘটে সবচেয়ে মারাত্মক যে ঘটনাটি সেটি হচ্ছে একদম পরিষ্কার দেখা যায় অল্প কিছু চিত্রে এসেছে অনেক ঘটনায় সচিত্র বর্ণনা দেওয়া সম্ভব হয়নি সাংবাদিকদের মাধ্যমে সেটা হচ্ছে বহু মেয়েদেরকে মুসলিম মেয়েদেরকে হিজাব ঢাকা रिक्शा नारी मे बालिका तक गांग रंग लगे हिंदू रंग छिटाछिटिर एक अनुष्ठने मुस्लिम मेरे कें टार्गेट कर गाए कैन हाथ दे मुसलमान देखे जूर क्या रंग देख घटनार পুলিশের খবরে প্রকাশ হয়েছে যে তিনজনকে গ্রেফতার করা হয়েছে এখানে আবার একাধিক লোকের নাম দেখা গেছে মুসলিম এ থেকে একটি তর্ক শুরু হয়েছে যে এই হোলি উৎসবে কিছু মুসলিম যুবক তরুণ যারা জড়িয়ে গিয়েছিল তারাই এসব কাণ্ড বেশি করেছে হিন্দু যুবকরা করেনি আমাদের মনে হয় যে এখানে হিন্দু যুবকরা করেছে না মুসলিম যুবকরা করেছে এই তর্কের চেয়েও অনেক বড় ব্যাপার হচ্ছে যে ঘটনাটা হোলি উৎসবের মধ্য থেকে রাস্তার পথচারী নারীদের উপর করা হয়েছে এজন্য মানুষের ভেতরের পারসেপশন এবং ধারণা হচ্ছে হোলি উৎসবের লোকেরাই এই কাজগুলো করেছে আমরা মনে করি এই তর্ক দিয়ে এই সমস্যার সমাধান হবে না বরং কোনোভাবেই যেন হোলির নামে রঙের ছিটাছিটির মধ্য দিয়ে মুসলিম পর্দাবৃত নারীরা শুধু নন অন্য কোনো ধর্মাবলম্বী পুরুষ কিংবা নারীকে বিব্রত হওয়ার মতো বিড়ম্বিত হওয়ার মতো কোনো পর্যায়ে যেতে না হয় এটা নিয়ন্ত্রণ করা রক্ষা করার দায়িত্ব হোলি পূজা এবং উৎসবের বিষয়ে যারা দায়িত্ব রক্ষা করেন পালন করেন তাদেরই এটা তারাই করবেন এবং কোনোভাবেই যেন তাদের এই উৎসবের কোনো জের অন্য ধর্মাবলম্বীদের জন্য কষ্টের কারণ না হয় এটা তারা লক্ষ্য রাখবেন আমরা এই ঘটনাটিকে কয়েকটি দৃষ্টিকোণ থেকে দেখতে পারি প্রথমত কোন কোনো গণমাধ্যম বলার চেষ্টা করছেন যে হিন্দুদের নিজস্ব উৎসব অথবা নিজস্ব সংস্কৃতি হলেও এটা এখন সার্বজনীন একটি উৎসবের রূপ ধারণ করছে কারণ এটা শাখারি পট্টি সহ ঢাকা বিশ্ববিদ্যালয়ের কোন কোনো অঞ্চল সহ ঢাকার বিভিন্ন রাজপথে এখন ছড়িয়ে দেওয়ার চেষ্টা করা হচ্ছে অতএব এটা একটা সার্বজনীন অনুষ্ঠান আমরা বলবো যে এই প্রবণতা কিংবা এ ধরনের উপাধি এবং এ ধরনের টার্ম বা পরিভাষা ব্যবহার গণমাধ্যমের কারো কারো এটা সুপরিকল্পিত উদ্দেশ্য প্রণোদিত কারণ হিন্দু ধর্মাবলম্বীদের একদম সম্পূর্ণ নিজস্ব একটি ধর্মীয় উৎসব কিভাবে বাংলাদেশের মতো পঁচাশি ভাগ মুসলমানের আধিক্যের দেশ সেখানে সার্বজনীন একটি উৎসবের ব্যাপার হতে পারে এটা কোনোভাবেই পরিষ্কার নয় যেখানে মুসলমানরা কোনোভাবেই অন্য ধর্মের ধর্ম সংশ্লিষ্ট কোনো উৎসবে নিজেদেরকে জড়াতে পারেন না নিজেদেরকে একাত্ম করার সুযোগ তাদের নেই দ্বিতীয় প্রশ্ন হচ্ছে রং ছিটিয়ে মানুষকে ঘায়াল করা রং ছিটিয়ে মানুষের কাপড় চুপড় নষ্ট করা রং ছিটিয়ে বিব্রত করার মতো একটি অনুষ্ঠান কিভাবে জাতীয় একটি উৎসবে পরিণত হতে পারে এটি একটি প্রশ্নের ব্যাপার হয়ে দাঁড়িয়েছে হিন্দু ধর্মের নিজস্ব কোন সংস্কৃতি পূজা অথবা তাদের কোনো দেবতা বা দেবীর কোন উপলক্ষ যুক্ত আছে কি নেই এর বড় প্রশ্ন হচ্ছে মানুষকে রং দিয়ে ঘায়েল করা এবং মানুষকে বিপন্ন করা পীড়ন করার এটা এই অনুষ্ঠানটি বা এই আচরণটি কোনোভাবেই জাতীয় সংস্কৃতি কিংবা সার্বজনীন কোনো সংস্কৃতি ও অনুষ্ঠান হতে পারে না তৃতীয় যে বিষয়টি আমরা বলতে পারি সেটি হচ্ছে হাদিসে রয়েছে যে মুসলমানদের জন্য অন্য সম্প্রদায়ের সাম্প্র সম্প্রদায়গত নিজস্ব বিষয়ের সঙ্গে তা সাব্য অথবা সাদৃশ্য এখতিয়ার করে সাদৃশ্য ধারণ করে এমন কোন কোনো জিনিস মুসলমান অবলম্বন করতে পারবে না এদিক থেকে আমরা असचेतन भावे हिन्दू धर्मवलम्बी अथवा अन्न जेकोधर्मल्बी कोधरणी अनुष्ठान किस आए असचेतन মুসলমান তরুণ তরুণী যুবক যুবতী যদি নিজেদেরকে এমনিতেই ফুর্তির অংশ হিসাবে সম্পৃক্ত করার মত একটা অবস্থায় গিয়ে থাকেন তাদেরকে অনুরোধ করব মুসলমানদের জন্য কোনো রকমের বিনোদনমূলক চিন্তা থেকে হোক সহানুভূতিমূলক চিন্তা থেকে হোক তথাকথিত সৌহারদের চিন্তা থেকে হোক ঐক্য চিন্তা থেকে হোক অন্য ধর্মের কোন ধর্মীয় এবাদত উপাসনা সংশ্লিষ্ট উৎসবে নিজেদেরকে সম্পৃক্ত করার কোনো সুযোগ নেই আমরা চতুর্থ পর্যায়ে নিবেদন করতে পারি আজকে কোনো কোনো গণমাধ্যম বলতে শুরু করেছেন এবং চেষ্টা করছেন কথা প্রমাণ করতে সাব্যস্ত করতে যে হিন্দুদের এই দোল উৎসব হিন্দুদের এই হোলি উৎসব যা বাংলাদেশে গণমাধ্যমেও গত দুই তিন বছরের আগে আর সামনে আসেনি এখন তারা এমনভাবে সামনে আনার চেষ্টা করছেন যেন দুই বছর চার বছর পরে তারা প্রমাণ করতে পারেন যে এটা ঢাকা শহরের কিংবা সারা দেশের বাঙালি জনসমাজেরই একটি সার্বজনীন সংস্কৃতি जरा एक्टा करते चाचन सारा देशवास अनुरोध करब धर्मप्राण मानुष कर शुभबुद्धि सम्पन्न मीडिया कर्मी अनुरोध करब देशर दायित्वशील अनुरोध करब एक अपसंस्कृति भूल संस्कृति एक पीड़नमूलक उत्सवर संस्कृति एवं एकान भाई हिन्दूधर्मी एक संस्कृति के मुसलमान जनसमजे छड़े देवारे प्रचलन प्रतिष्ठार सार्वजनी बला एक अपराध এই অপরাধমূলক মনোবৃত্তি থেকে যেন সবাই সংযত হয় এবং তাদেরকে সংযত করা হয় যার যার অবস্থান থেকে আমরা সবাই যেন পদক্ষেপ নিই আর এ ধরনের উৎসব যদি হিন্দুদের একান্ত ধর্মীয় উৎসব হিসাবে তারা পালন করতেই চান আমাদের অনুরোধ থাকবে তারা যেন তাদের মন্দির তাদের মহল্লা এবং তাদের ধর্মাবলম্বীদের মাঝেই সীমাবদ্ধ রাখেন কোনোভাবেই বাংলাদেশের মতো পঁচাশি ভাগের চেয়েও বেশি মুসলমানের দেশে তাদের এ ধরনের ঢালাও রং ছিটাছিটি করে মানুষকে বিপন্ন করা বিব্রত করা নারীদেরকে নাজেহাল করার মতো একটি উৎসব নামের বর্বরতা যেন ব্যাপকভাবে চেষ্টা যেন না করেন এবং এ ধরনের কোন সুযোগ যেন প্রশাসনের পক্ষ থেকেও দেওয়া না হয় এ জাতির সিংহভাগ মানুষ একটি নির্দিষ্ট সংখ্যালঘু ধর্মের ধর্মীয় উপলক্ষের সঙ্গে যুক্ত পীড়নমূলক কোন অনুষ্ঠান কিংবা সংস্কৃতির নিচে বারবার আবর্তিত হতে চায় না বারবার বার চাপা পড়তে চায় না বারবার বিব্রত এবং বিড়ম্বিত হতে চায় না আল্লাহ তালা আমাদের সকলকে পারস্পরিক সহানুভূতি সৌজন্য এবং শান্তিপূর্ণ সীমারেখা মেনে চলার তৌফিক দান করুন ওয়াকিরুদ আওয়ানদুলিল্লাহি রব্বিল আলম فاسق الضياءك انني نم انا ظل